ح الح ال ال وال الله, حلوة حلوة حلوة حلوة الله السلام عليكم رحمة الله بركاتهلحممر الله بالعلمين والصللات والسلام وال عاش في اللمبييع والمرسين بينا محمد على عليه وسهاحب جمعينما بعد فعوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحييم إذا السمعاء ش াত থেকে ঈশ্বরের নাম হচ্ছে সুরা ইন শিকাক এতে পঁচিশটি আয়াত রয়েছে রসুল্লাহ সাল্লা পক্ষী জীবনে নাজ হয়েছে এতেও আখেরাতের কথাই বিশেষভাবে আর সেখানে হিসাব নিকাশের কথা আর ভালো মানুষের কথা তুলে ধরা হয়েছে মোহনাল্লাহ ইরসাদ করছেন ইজাসা মাউন সাক্ষাত স্মরণ করো যখন আকাশ ফেটে যাবে ও আজেনা প্লের ওয়া হুক্কাত আর এই আকাশ তার প্রতিপালকের নির্দেশ পালন করবে আনুগত্য করবে কথা শুনবে ও হুকাত আর এটাই তার করণীয় ও হুকাত এটাই জন্য তার ন্যায্য হক হক থেকেই এই হুকাত শব্দ আর আজেনা ওজন থেকে ওজন মানে কান অর্থাৎ আল্লাহ পাকের কথা শুনবে এ আকাশ যা আল্লাহ বলবেন তাই শুনবে আল্লাহ বলবেন যে তুমি ধ্বংস হয়ে যাও ফেটে যাও ফেটে যাবে ওয়াইজাল আরো মুদ আর যখন জমিন সম্প্রসারিত করা হবে আল্লাহ পাক রব্বুল আলমী জমিনকে সম্প্রসারিত করে দেবেন আর তারপর আল্লাহ পাক এই জমিনকে ধ্বংস করে দেবেন ওয়ালকাত মাফিয়া ওয়াতাল্লাত এবং এই জমিনের পেটে যা আছে তা নিক্ষেপ করবে মাটির ভিতরে যা আছে আল্লাহ পাক তক রব্বুল্লা নির্দেশে এই মাটি এই পৃথিবীর নিক্ষেপ করবে বের করে দিবে অত খাল্লাত এবং শূন্য হয়ে যাবে খালি হয়ে যাবে পেটে যা কিছু আছে কি আছে পেটে মৃতরা আছে সমস্ত মানুষ মারা গেছে আর এই জমিনেই মিশে গেছে সবকে বের করে দিবে। নিজের পেট থেকে এই জমিন নিজের পেটে সমস্ত মানুষকে রেখেছে আলাম আলাইসলাম থেকে শুরু করার কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে রাখবে সবকে বের করে দিবে আরব করবে যা খনি সম্পদ রয়েছে আল্লাফাক যা সম্পদ রেখেছেন ভূগরবে সব কিছুকেই উগলে দেবে বলছেন নিঃসন্দেহে তুমি তোমার প্রতিপালকের কাছে পৌঁছাতে কষ্ট স্বীকার করতে হবে কাদাহা মানে কষ্ট করা তোমার কষ্টের জীবন রয়েছে অতপার তার সাথে সাক্ষাৎ করবে পাকের সামনে হাজির হবে আল্লাহ যেমন অন্যায় অত্যাচার হচ্ছে কাফের মুশ্রেকদের তরফ থেকে এই কষ্ট করতে হবে পৃথিবী কষ্ট করার নাম আল্লাহাকের কাছে পৌঁছোতে অনেক রকমের কষ্ট করতে হবে ছাড়াও পার্থিব জীবনে রুজি রোজগারের জন্য শিক্ষা দীক্ষার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য যে কোনো বিষয় হোক কষ্ট করতে হবে পারিবারিক জীবন গঠনের জন্য এক সমাজে চলাফেরার জন্য বসবাসের জন্য কষ্ট করতে হবে আল্লাপাক এইভাবে মানুষকে সৃষ্টি করেছেন যে পৃথিবীতে কষ্ট করতে হবে আর তারপর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে ভালো অবস্থায় যদি আসো ইমান আমলের অবস্থায় তাহলে আল্লাহ সম্মানিত করবেন এই দুনিয়ার কষ্ট অল্প দিনের কষ্ট যেমন সতর্ক করা হয়েছে কাফের মুশ্রিক অবদ্ধকে পরকালে অবিশ্বাসীদেরকে যে দেখো এই পৃথিবীকে কামড়ে ধরি নিয় না এটাকে লক্ষ্য উদ্দেশ্য মনে করিও না এখানকার যার ডান হাতে আমল নামা দেওয়া হবে হেসা তার হেসাব খুব সহজ হবে আল্লাহ করেছেন মায়ান কালিব এলাহি মাসরুরাহ আর ডান হাতে যে আমল নামা পাবে সে নিজ পরিবারে ফিরে আসবে বড় আনন্দের সাথে নিজ পরিবার জান্নাতে আসবে আর সেখানে নিজ পরিবার স্ত্রী ছেলে মেয়েদেরও পাবে আর যে জান্নাতি পরিবার তাদের কাছে আজাহারিহি পক্ষান্তরে যাকে তার আমল নামা দেওয়া হবে তার পেছন দিক থেকে পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে একায়েতে যেহেতু বাম হাতের কথা রয়েছে বেশি মাল হিঁশোর হাক্কাতে আর এই তোর রয়েছে পেছন দিক থেকে তাহলে পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে আল্লাপাক রব্বুল আলমিন বলছেন এই দুটি আয়তের সমন্বয় আর পেছন দিক থেকে কোনো কিছু দেওয়া এটা সম্মানিত ব্যক্তিকে দেওয়া হয় না তাহলে অসম্মানের জন্য লাঞ্ছিত অবদস্ত করার জন্য বাম হাতে দেওয়া হবে আল্লাহ পাকের সাথ করছেন যে যাদের পেছন দিক থেকে আমল নামা দেওয়া হবে ফাঁসাফাই আদৌ সবুরা বুঝতে পারবে যে অবস্থা খারাপ জাহার যেতে হবে তখন তারা ডাগবে মৃত্যুকে ধ্বংসকে ডাগবে সবুর ধ্বংস অর্থাৎ মৃত্যুকে ডাগবে যাই। যদি মরে যেতাম মদ যদি চলে আসতলা সাইরা এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে ইন্সুরা কেন জ্বলন্ত আগুনে যাবে কারণ নিজ পরিবারে পৃথিবীতে বড়ই আনন্দে মগ্ন ছিল যারা পৃথিবীতে খুব আনন্দ করেছে তারা পরকালে কান্না করবে অধিকাংশ বিশেষ করে অবৈধ জীবনযাপন পাপের জীবনযাপন করতে গিয়ে যারা আনন্দ করেছে হারাম ভোগ বিলাস যারা করেছে আর অবশ্যই আখেরাতে কান্না করবে আর যারা পৃথিবীতে আল্লাপেরাতে কাঁদবে না এই জন্য বলেছেন যে ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আইন বাকাতমিন হাসিয়াতিল্লা আল্লাহ পাকের ভয়ে যে চোখ কাঁদতে পেরেছে ইন্না হাহুর এই কাফির পাপিষ্টু ধারণা করেছিল যে সে আল্লাহর কাছে ফিরে আসবে না ফিরিয়ে নেওয়া হবে না তাকে বালা অবশ্যই ফিরে যেতে হবে ইনারব্বাহু কান আবে কারণ আল্লাহ তাকে দেখছেন প্রত্যক্ষ করছেন কোথায় মরেছ কোথায় ধ্বংসেছ কোথা থেকে উঠাতে হবে তোমাকে সব খবর আল্লাহ রাখেন ফালাউসাম বেশ সাফাক আমি শপথ করি সন্ধ্যাবেলার পশ্চিম আকাশের লাল আভার সাফাক এমন একটা লাল আবাহকে বলা হয় যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত মাগরেবের সময় আছে আর যখনই এই পশ্চিম আকাশে লালা ভা বা লালিমা ডুবে যাবে তখন এসার প্রথম অত শুরু হয়ে যাবে যেমন আমি এখানে সাল্লাহলে অমাবাস আল্লাহাক বলছেন আর রাতের শপথ অমাওয়াসাক আর রাতে যার সমাবেশ ঘটে রাতে যা একত্রিত করে অর্থাৎ রাতে যে সব জিনিসের সমাবেশ ঘটে রাতে সকলেই নিজ নিজ বাসায় আসে মানুষ যেমন নিজ বাসায় আসে পশু পাখি নিজ বাসায় আসে তো যা কিছু সমাবেশ ঘটে রাতে সে সবেরও শপথ আর চাঁদের শপথ যখন তারিখের চাঁদ থেকে শুরু করে ষোলো তারিখের চাঁদ পর্যন্ত যেমন তার সিরকার কেবনাতান আনতাবাক আল্লাপাক এই কসমগুলি করে যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে এটা হচ্ছে জবাবে যে কথাটি বলিষ্ঠ করে আল্লাহ বলতে চাইছেন অবশ্যই অবশ্যই তোমরা উঠবে এক স্তর থেকে আর স্তরে এক স্তর থেকে আর স্তরে তোমরা সিঁড়ি বইয়ে উঠে আসবে এর মানে কি অর্থাৎ আল্লাহ ফুল তোমাদেরকে এই আখেরাতে বিচার দিবসে নেওয়ার জন্য বিভিন্ন স্তর রেখেছেন পৃথিবীর হায়াত পৃথিবীর এই জীবন আয়ু এটা শেষ হবে মওত আসবে তারপরে আল বাস পুনরুত্থান হবে আর তারপরে আল আর আল্লাহর সামনে উপস্থিতি হাজির হইতে হবে আর তারপরে হিসাব হবে আর হিসাবের পরে ইম্মাল জান্নম্মান আর ফারীক ফিল জানা ও ফারিক সাহি তাহলে এই স্তর গুলোকে বোঝানো হয়েছে আল্লাহাক বোলান তারপরে স্বাদ করছেন ফামুন এদের কি হয়ে গেছে যে এরা বিশ্বাস করে না যারা অবিশ্বাসী আল্লাহ অবিশ্বাসী পরকালে অবিশ্বাসী আল্লাপাকে দিনে অবিশ্বাসী রসুলে অবিশ্বাসী আল কোরআনে অবিশ্বাসী কি হয়ে গেছে এদের যে বিশ্বাস করে না সুপাহান আল্লাহ আল্লাপা কত দেয়াবান যে বলছে যে হয়েছে যারা বিশ্বাস করে না আল্লাহ কত দয়া করতে চান যে বিশ্বাস করুক এরা এদেরি কল্যাণ রয়েছে ওইদা করিয়া আলিহম কোরআনুল আয়াস যদুন আর যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয় তখন তারা শেষদায় অবনত হয়ই দেখ কোরআনে করিম তেলাও থে শেষদায় অবনত হয় অর্থাৎ আনগত্য স্বীকার করা যে আল্লাহ যা বলেছেন সত্য আমি মেনে নিচ্ছি আল্লাহ বলছেন আতিমসাল সুতরাং আমি সলাৎ কায়েম করব। আল্লাহ বলছেন কোথায় আলিকমস্যাম আমি সেয়াম পালন করবো আল্লাহ বলছেন আহতুজাকাত জাকাত দেবো আমি আল্লাহাক বলছেন হিজুলো আল্লাহরা আল্লাহাকের সম্বোধন আর কি তারা শোনে না এটা হচ্ছে আর আরেকদা করা হচ্ছে যেটা সন্ন্যতির সেটা হচ্ছে কোরআানে তখন সেজদা করা এখানে সন্ন্যতি রয়েছে বালিল্লাজ না কাফার ইউক দেবন বরং কাফের যারা এরা মিথ্যা মনে করে অস্বীকার করে ওল্লাহ আল্লা জেনে রাখুক তারা যে আল্লাহ সবচেয়ে বেশি জানেন যে কি তারা লুকাইত রেখেছে তাদের অন্তরে কি লুকায়িত আছে কি নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে কি অবস্থায় মারা গেছে কুফরি লুকানো ছিল মোনাফিকি লুকানো ছিল না বহুত্ববাদ শির গোস কুতব লুকানো ছিল এই রকমের যেগুলি অন্তরের ব্যাধি রয়েছে ইমানস্তুতি নিচ্ছেই অন্তরে যা আছে তা প্রকাশ পাবে কথায় প্রকাশ পাবে তার রুজি রোজগারে প্রকাশ পাবে তার প্রতিদিনের কাজকর্মে প্রকাশ পাবে আল্লাহ পাক বেশি জানেন কি তারা লুকিয়ে রেখেছিলেন সুসংবাদ দিয়ে দা ইল্লা আমানু আমানো আমিলুস তবে যারা ইমানদার আর সৎকর্মশীল লাহুম আজুরন গায়ের তাদের জন্য অফরন্ত পুরস্কার রয়েছে এমন পুরস্কার রয়েছে এমন প্রতিদান রয়েছে আমি মোহাম্মদ আপনারা দেখছেন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 সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমরা তাফসির করছিলাম কোরআনুল করিমের এখন আমরা তাফসির করুজুল্লা জীবন হয়েছে এতে বাইশটি আয়ত রয়েছে আর এই সুরার নাম বুরুজ এই জন্য যে এই সুরার প্রথম আয়তে পাক বলেছেন ওসামায় জাতিল বুরুজ বুরুজ বুরজের বহু বচন বুর্জ মানে আজকাল নতুন আরবিতে টাওয়ার টাওয়ারকে কে বলা হচ্ছে উঁচা উঁচা বিল্ডিংকে বুরুজ বলা হচ্ছে কিন্তু এখানে সেই যুগে তার এই উঁচা উঁচা বিল্ডিং ছিল না যে বুরুজ বলা হয়েছে এই বুরুজের তাস্তির কি বুরুজার তাস্তির সম্পর্কে কয়েকটি মত রয়েছে একটি হচ্ছে আকাশে যে তারকা তারকা রয়েছে রাজির কক্ষ চলার পথ যেগুলি বিশাল বিশাল অট্টালিকার মতো আকাশের একে বুরুজ বলা হয়েছে আর কেউ কেউ বলেছেন না বুরুজ মানে হচ্ছে তারকা বুরুজ মানে হচ্ছে তারকা আর আবার কেউ কেউ বলেছে না বুরুজ মানে হচ্ছে আসমানের দরজা কারণ আল্লাহকে এখানে আকাশের শপথ করেছে রহমান রাহিম ওসামায় আতিল বুরুজ আমি কসম করছি সেই আকাশের যে আকাশ তারকা রাজির কক্ষ বিশিষ্ট বা আমি কসম করছি ওই সব তারকা নক্ষত্রের যা দ্বারা আকাশ শোভিত হয়েছে ওয়সামায় সেই আকাশের শপথ করছি যা তারকা নক্ষত্র দিয়ে শোভিত আর যদি আসমানের দরজা বলা হয় তো দরজা বিশিষ্ট আকাশের শপথ করছি অসামের জাতিল বুরুজ মানে জাতিল আবু আব এমন আকাশের শপথ করছি যা দরজা বিশিষ্ট আর আকাশে বহু দরজা রয়েছে যেমন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মের বহু হাদিস এর প্রমাণ করে যখন রমজান আসে তখন ফতে আবু আবুসামায়ও রয়েছে আবু আবুল জান্নার সাথে এছাড়াও আকাশের দরজায় তারপরে শপথ করেছেন মানব জাতির সাথে অর্থাৎ ক্যামতের দিবস বলা হয়েছে যেমত অবশ্যই আসবে এতে কোনো সন্দেহ নেই প্রতিশ্রুত দিবস ও যা উপস্থিত হয় জুমার দিনে জুমা মসজিদে আর বেশি বেশি সংখ্যায় লোকেরা উপস্থিত হয়ে থাকে ও মাস হুদ আর এমন দিনে শপথ করছি যেই দিনে উপস্থিত হওয়া হয় মানে উপস্থিত হয়ে থাকে লোকেরা মাসুদ যেই দিনে লোকেরা উপস্থিত হয়ে থাকে অর্থাৎ সারা বিশ্ব থেকে হজের উদ্দেশ্যে আরাফার দিনে আরাফার ময়দানে উপস্থিত হয়ে থাকে তাহলে মসুদের তফসির হচ্ছে আরাফা নয় জিল হজ এই ছিল এগুলি তফসির যেই বিষয়গুলি আল্লাহ পাক রবুল্লা আলমিন শপথ করেছেন তারপরে আল্লাহ পাক শপথ করে বলতে চাইছেন কোথিল আসহাবুল ওখদুদ এখানে আল্লাহফাক রাবুল আলমিন যে শপথ করেছেন শপথের পরে যে বিষয়টা আল্লাহফাক বলিষ্ঠ করে বলতে চাইছেন সেটা এখানে উজ্জ্বল আছে সেটা অন্য অন্য সুরে যেমন বলা হয়েছে ক্যামত সম্পর্কে যেমন রয়েছে যে অবশ্যই অবশ্যই পুনরুক্ষিত হবে তোমরা অবশ্যই তোমাদেরকে উঠানো হবে জবাবদাহি করতে হবে হিসাব দিতে হবে তারপর আল্লাহ ফাকর আব্বুল আলমিন এমন একটা জাতির কথা বলছেন যেই জাতি জালেম ছিল আর মমিন যারা সেই জামানার ছিল তাদের ইমানকে তারা বরদাস্ত করতে পারেনি আর কোন অপরাধ তাদের ছিল না তারপরে তাদেরকে তারা পরীক্ষা খনন করে সেই পরীক্ষায় আগুন জ্বালিয়ে আগুনে নিক্ষেপ করেছিল আর জ্বালিয়েছিল এই ঘটনা ঘটেছিল নবী করিম সাল্লাহ আলী আসালামের কিছুদিন পূর্বে ইসা আলি ইসাল্লামের পরে যে ঘটনা সেই মুসলিমে বিস্তারিত রয়েছে আল্লাহ পাক রবুল আলমিন এরশাদ কছেন কোতেলা আসবুল ওখদুদ ধ্বংস হোক গর্তওয়ালারাহ যারা গর্ত খনন করেছিল আন্নার জাতিল লকুদ এমন গর্ত যাতে দাও দাউ করে জ্বালা ইন্ধনে আগুন ছিল দাও দাউ করে আগুন জ্বালানোর পরে তারা সেখানে চারিদিকে বসে তামাশা দেখছিল আল্লাহ বলছেন ইজ হোম আলাই হাকুদ যখন তারা সেই গর্তের চারিপাশে বসেছিল তামাশা দেখার জন্য আর ইজ উল মত্যাচার করার জন্য আলা ওহম আলআ আলু নিনা সহুদ আর মমিনদের সাথে যা তারা করছিল এক একটি করে মমিনেপ করছিল তারা সেই সময় উপস্থিত ছিল এই কিন্তু তাদের না। এই রকম নিষ্ঠুর যে আল্লাহ পাকের বান্দাদের উপর এইরকম জুল মত্যাচার করে থাকে এ মানব জাতির ইতিহাসে হয়েছে সুতরাং এখনো কেউ যদি ওই করে তাহলে জানতে হবে যে এদের পূর্বপুরুষ এর আগেও ছিল আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন সুতরাং এদের জন্য আল্লাহ পাকের আজাবের প্রতীক্ষায় থাকুক আল্লাহ পাক ইহজগতে আজাব শাস্তি দেবেন আর না হলে আল্লাহ পাক ছাড় দিতে পারেন কিছু কিছুদিনের অবসর দিতে পারেন ছেড়ে দেবেন আল্লাপাকুল অপেক্ষা করবেন মহান আল্লাহ এরশাদ করছেন অমান আকাম হুম আজিজিল হামিদ এই কাফেরা এই মমিনদের ওপর নির্যাতন করেছিল শুধু একমাত্র এই জন্য অমান আকাম হোম তাদের উপর জুলম অত্যাচার করেনি কেন করেছিল ইল্লা শুধু একটি অপরাধ আর অপরাধটাও কি আল্লাহ বলছেন যে এক আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছিল এই লোকেরা তাদের ইমান নিয়ে আসার অপরাধে আল্লাহকে কেন বিশ্বাস করলি সিরিকের ধর্ম কেন ছাড়লি তাদের বাতিল ছেড়ে এসে তারা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছিল ঈসা আল ইসলামের প্রতি ইমান নিয়ে এসেছিল যার ফলে এদেরকে জ্বালিয়েছিল যে আল্লাহ পাক মহাপরাক্রান্ত আল আজিজ আর যিনি আলহামিদ যিনি প্রশংসিত আল্লাহামাওয়াত যে আল্লাহ পাক হচ্ছেন একমাত্র আকাশ সমূহার জমিনের মালিক তারই জন্য আকাশ এবং জমিনের রাজত্ব সার্বভৌমত্ব আল্লাহ আলা শাহীদ এবং আল্লাহ পাক সবকিছুই প্রত্যক্ষদর্শী সবকিছু আল্লাহ পাক দেখেন সুতরাং আল্লাহ খোঁজ রাখছেন আল্লাহ জানছেন যে আমার নেকদের জুল অত্যাচার হল আল্লাহ পাক এজন্য ছেড়ে দেননি এই আয়াতগুলিতে আল্লাহ পাক হচ্ছে হতেলা মানে হচ্ছে আল্লাহ পাকের অভিশাপ হোক এটাও একটা অর্থ হইতে পারে আর হচ্ছে লয়নার অর্থে আর একটা হচ্ছে যে এদেরকে ধ্বংস করা হয়েছে আল্লাহ পাক এদেরকে জালিয়ে ধ্বংস করেছেন আগুন কি আল্লাহ পাক সেই অর্থ থেকে উঠিয়ে দিয়ে যারা আশেপাশে তামাশা দেখছিল সবগুলিকে জালিয়ে দিয়েছিল আল্লাহ পাকের এই নির্দেশে আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন ইন্না জিনা ফাতানুল মেন মেনাতাম ইয়াতুব আলহাম আজাবুল জাহান্ন আল্লাহম আজাবুল হারিয়া জ্বালাতুন করবে তাদের জুলম অত্যাচার করবে তারপরে বিনা তাওবাই মারা গেল পাক এত বড় জালিম যারা মমিনদেরকে খুন করেছে জ্বালিয়েছে জুল অত্যাচার চালিয়েছে শুধু তাদের অপরাধ যে আল্লাহর প্রতি কেন ইমান নিয়ে আসলে পরকালে কেন ইমান নিয়ে আসলে কোরআনের প্রতি কেন ইমানিয়া আসলে এত বড় জালেমের ক্ষেত্রেও আল্লাহাক তৌবা দ্বারা যাকে খোলা রাখছেন সোম আলামতুব একটা চান্স দিচ্ছেন করলে মাফ করে দেবো যেমন খালিদ বিন মাফ করেছি যেমন আবু মাফ করেছি বহু কাফের নেতা যারা করেছে কিন্তু ইমানে চলে এসছে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন সোম ইয়াতুব না করে যদি মারা যায় ইজলম করার ফল আজাবুল জাহ্নাম তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে এবং তাদের জন্য আজাব রয়েছে দাহন শাস্তির আগুনে দগ্ধ করার আজাব রয়েছে ওই সব লোকেরা যারা ইমান নিয়ে আসবে এবং সৎকর্মশীল হবে তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে তাজরিমিন তাহা আনহার যার নিম্ন দেশে বহু নহর প্রবাহিত হবে যে সম্পর্কে অনেকবারই আমরা আলোচনা করেছি যে জান্নাতে চার রকমের নহর হবে আর বহু নহর হবে জাহিকাল ফৌজুল কবির আর এ হচ্ছে মহা সাফল্য সবচেয়ে তো বড় কামিয়াবি যে জাহান থেকে বাঁচতে পারলো আর জান্নাত জান্ন আল্লাহ ফাঁকি বলছেন সবাইকে হবে কিন্তু যে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে গেলাল জাননা আর জান্নাত পেল ফাকাদ ফাজ সেই হচ্ছে সফল কাম সর্বেখাল সদীদ আর শুনে রাখো হে নবী মোহাম্মদ সালিয়াসাল্লাম তোমার রবের বড়ই কঠোর খুব শক্ত করে আল্লাহ ধরেন ইন্যাহুয়ু ইদ কারণ সেই আল্লাহ তো প্রথমবার সৃষ্টি করেছেন আর আবার সৃষ্টি করবেন যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন তিনি শাস্তি দিতে পারবেন না যাকে ইচ্ছা করবেন শাস্তি দেওয়ার আর যেমনভাবে ইচ্ছা করবেন বহু আল গাফুরল ওদুদ তার সাথে সাথে আল্লাহর দয়াও খুব বেশি আল্লাহ পাখের মার্জনাও খুব প্রশস্ত তার নাম হচ্ছে আল গাফুর তিনি মহান মার্জনাকারী ওয়াল ওদুত তিনি প্রেমময় তিনি অত্যন্ত ভালোবাসেন ভালো মানুষদেরকে অত্যন্ত ভালোবাসেন আল্লাহ পাখের রব্বুল আলমিন এবং এই ভালোবাসা আল্লাহ প্রত্যেকে মানুষের অন্তরে দিয়ে দেন প্রত্যেক সৃষ্টির অন্তরে দিয়ে দেন যে আমি ওকে ভালোবাসি জিবাহ তোমরাও ভালোবাসো আর প্রতিটি আল্লাহ পাকের সৃষ্টিকে এটাই বলা হয় যে এই লোককে আমি ভালোবাসি বা এই ধরনের লোকদেরকে আমি ভালোবাসি সুতরাং তোমরাও ভালোবাসো পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা পায়। জুল্লা আরশিল মজিদ আর যে আল্লাহ পাক আরসের অধিপতি আল মজিদ যিনি বড়ই সম্মানিত ফুলিদ আর তিনি আল্লাহ ফাকরাব যা চান তাই করে থাকেন তার ইচ্ছাই কোন শক্তি বাধা দিতে পারেনা হ্যাঁ হে নবী সাল তোমার কাছে কি সেনাবাহিনীদের বৃত্তান্ত এসেছে ঘটনা এসেছে তাদের ঘটনা জানো সেনাবাহিনী অর্থাৎ ফেরাউনের সেনাবাহিনী যাদেরকে নিয়ে ফেরাউন ডুবে ধ্বংস হয়েছে সে কল্পনাও করতে পারেনি ফেরাউন আবাসামুদ ফেরাউনের ঘটনা আর সামুদ্রের ঘটনা এসব অংশের ঘটনা তোমার বংশধার করে সবাদ্যদেরকে আর কেমন পর্যন্ত লোকেরা কোরআন জানুইয়া আছে তাদের কাছে আর ফেরাও ঘটনাও তারা জানে সম্প্রদায় ধ্বংস হয়েছে তাও তারা জানে কিন্তু সেখান থেকে শিক্ষা তো না এই শিক্ষা না যে কাফেররা সবসময় মিথ্যায় নিমজ্জিত ফি আছে। আল্লাহ হয়েছে আল্লাহাকুল তাদের চারিদিক থেকে পরিবেষ্ট করে আছে আল্লাহ ঘিরে রয়েছেন আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবে না আল্লাহর জ্ঞানের বাইরে যেতে পারবে না সুতরাং আল্লাহর কাছে অবশ্যই হাজির করবেন এবং জবাবদেহি করতে হবে যাহার নামে আল্লাহ পাক নিক্ষেপ করবেন মজিদ বরং এটি হচ্ছে সম্মানিত কোরআন মর্যাদা সম্পূর্ণ কোরআন ফিল মাহফুজ যা লিখিত রয়েছে সুরক্ষিত ফলকে এখানে সুরায় বুরুজের তফসিজ শেষ হল আর আমাদের সময়ও শেষ হয়েছে আল্লাহ ফাকর্বুল আলম যান আমাদের ভুল ভ্রান্তি করে দেন আল্লাহ আমাদের জান্নাতুল ফিরিদান করেন জাহ্নাতি দলে করেন থেকে আর জাহান্নাবিদের আচরণ থেকে জাহান্নামিদের পাপ থেকে আল্লাহ ফাকরবুল আলম জানা আমাদের রক্ষা করেন সুহান আরব বেকারুল আলমুরসলিম আলহামদুলিল্লাহ রবিল আলম রফত রিস ও শিয় ফ র بسمع عرفت الله ربي اشرق النور بقلبي ما لقلب الشروح حياتي من اضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعالي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 जकत बैंक नंबर शून्य শূন্য শূন্য আট তিন সোয়েফট বিআইসি খৌর এ আর এ ওয়াই জিবি দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট এট মানবতার সমাধান